আইসার রদ আলাহতে বর্ণিত তিনি বলেন যখন নবী সাল্লাহ আলসালাম আফসারের সালাদ শেষ করতেন তখন সী স্ত্রীদের মধ্য থেকে যে কোনো একজনের নিকট গমন করতেন একদিন তিনি স্ত্রী হাফসার রদু তালাহা এর কাছে গেলেন এবং সাধারণত যে সময় কাটান তার চেয়ে বেশি সময় কাটালেন